আজকে ব্যাকরণ ও স্পোকেন আরবিক নিয়ে কিছু কথা বলবো। আমরা এখানে আপনাদেরকে খুব কঠিন এবং দুর্বদ্ধ কোন পরিভাষা শেখাবো না সাথে খুব বোরিং কোন লেসন শেখাবো না যেমন হাজা বৈতুন কবির এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম যে আপনার কোনো আরো প্রতিবেশী থাকবে এবং তার ছেলে এসে আপনার কাছে কান্নাকাটি করলে তাকে থামানোর জন্য আপনি বলবেন হাঝা বৈদিন না। এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম এই জন্য আমরা শুরু করি সুরা ফাতিহা দিয়ে প্রতিদিন কমপক্ষে পঁচিশ বার এই সুরাটি আমরা সবাই পরে থাকি হ্যাঁ নামাজে যখন আমরা দাঁড়াই তখন সুরা ফাতিহা আমরা সবাই পড়ি একটু খেয়াল করে দেখুন প্রতিদিন আমরা এক ঘন্টা করে পাঁচক নামাজে দাঁড়িয়ে আরবি পড়ি চলুন না এখান থেকেই শুরু করি তাহলে এটা সব মুসলিমদের জন্য সহজ হবে হোক সে মুসলিম পুরুষ কিংবা মুসলিম নারী বয়স্ক কিংবা বয়সে ছোট সবার জন্যই সহজ হবে তবে হ্যাঁ আমরা অবশ্যই আরবি শেখাব একটু ভিন্ন উপায় খুব সহজে এবং খুবই তাড়াতাড়ি আরবি ব্যাকরণ শেখানোর জন্য আমরা এখানে টিপিআই মেথড ব্যবহার করব টিপিআই হল টোটাল ফিজিক্যাল ইন্টারাকশন এখানে ফিজিক্যাল ইন্টারাকশন ব্যবহার করা হয় যেমন আপনার কান চোখ মস্তিষ্ক কণ্ঠ হাত হৃদয় এবং আরো অনেক কিছুই অর্থাৎ শুনুন দেখুন চিন্তা করুন বলুন দেখিয়ে দিন এবং ভালোবাসুন সবকিছুই একসাথে এবার আমার সাথে বলার চেষ্টা করুন সাথে হাত দিয়ে ইশারা করুন যেটা আপনি বোঝাতে চাচ্ছেন শুনুন দেখুন চিন্তা করুন বলুন দেখিয়ে দিন এবং ভালোবাসুন সবকিছুই একসাথে টিপিআই মেথডের মাধ্যমে এই কোর্সে আপনি এমন পঞ্চাশটি শব্দ শিখতে পারবেন যেটা কুরআনে একুশ হাজার বার এসেছে এই যে এখানে সে শব্দগুলো পরে কোরআনের বিভিন্ন শব্দ বোঝানোর জন্য এই টিপিআই মেথড আপনাকে খুবই সাহায্য করবে যেমন একটি চিহ্ন দিয়ে পাঁচটি জিনিস নির্দেশ করা যায় এ ছাড়া বিভিন্ন ধরনের ক্রিয়া এবং সেগুলোর ধরন সম্পর্কে শেখার সময় টিপিআই মেথড আপনাকে খুবই সাহায্য করবে যেমন হলখ তহু নখ লুকুকুম আপনাকে যেটা করতে হবে জোরে জোরে বলার সাথে আপনার হাতটাও নাড়াতে হবে যেমন হুআ হোম আনতা আনতুম আনা অনেকে আবার নিজেদের হাত নাড়াতে অনিচ্ছা প্রকাশ করে থাকেন তাদেরকে বোঝানোর জন্য বলছি ধরুন আপনি কাউকে ফোনে কোনো জায়গায় যাওয়ার জন্য রাস্তা বলে দিচ্ছেন তখন হয়তো আপনি এভাবে বলেন সোজা গিয়ে তারপর ডানে যাও তখন কিন্তু আপনি আপনার হাত নাড়ান কেন কারণ আপনার ব্রেন এভাবেই কাজ করে আপনার ব্রেইন যেভাবে শিখতে চায় ঠিক সেভাবেই তাকে আমরা শেখানোর চেষ্টা করছি যাতে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি সেটা আয়ত্ত করতে পারে তাই লেসনের বি পার্টগুলো মিস করবেন না যেমন ওয়ান বি টু আগেও বলেছে এখানে আপনি পঞ্চাশটি শব্দ শিখবেন যেটা কোরআনে একুশ হাজার বার এসেছে অর্থাৎ কোরআনের মোট শব্দের প্রায় ২৭ ভাগ মানে কোরআনের প্রতিটি লাইনের দুইটি করে শব্দ শিখতে পারবেন এর সাথে আপনি এক হাজারটি আরবি ডায়ালগ শিখতে পারবেন যেগুলো এই ৫০টি শব্দের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যাতে খুব সহজেই আপনি আরবি শিখতে পারেন এবং আপনার কোনোভাবেই যেন বোরিং না লাগে তাহলে আজ এই পর্যন্তই আগামী পর্বটি দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম ওরা